আচ্ছা পাঁচ নামাজ একটু এক তালাব আছে আগে দুই রেখা পরে দু রেখাত এটাও মত আছে আসরের সারি রেখা শূন্যতে যায় নাগরিবের আগে দু রেখা হলো মোস্তাহা পড়লে সবাব না পড়লে কোনো অসুবিধা নাই পরের দু রেখা শূন্যতে মহাকাদা এসার দু রেখা পরের দুধারিতামতের কিছু নামাজ পড়া সুন্নত আর বীতির হইল শূন্যতে মহাকাদা প্রতিদিনের বিতির এই হলো প্রতিদিনের আর জমার দিনে জমার আগে নির্ধারিত কোনো সুন্নত নাই মসজিদে ঢুকলে দু রেখা তাহিয়াত মসজিদ এরপরে আজান আকামতের মাঝখানে বা এর ভিতরে যা সময় পান যা পড়তে পারেন সবই সুন্দর সুন্নত মহকাদা ত্যাগ করার কোন গুণা হবে না সুন্নত মহাকাদা শুধুমাত্র ফরজ ওয়াজিব ত্যাগ করলে গুণা হবে মহকাদা পরিত্যাগ করা যাবে না কারণ শূন্যতির প্রতি অবজ্ঞা আসলে আস্তে আস্তে যাবে সহিদে আসছে তবে এখানে পরের কথা আগে এসে গেছে এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন যে জোহরের আগেও সাইড রেখাত শূন্য পরেও সাইড রেখাত শুনল এই জন্য কেউ যদি পরে সাইড রেখাত পরে কোনো অসুবিধা নেই তবে অধিকাংশ জমুর পকাহাদের মত হলো আপনার নবীল কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন ভিতির আর বজরের দু রেখা চুন এই এই দু রেখা চুন যদি বরজের আগে পড়া না যায় তো পরে ভুগতে হবে সূর্য ওঠার আগেও পড়া যাবে সূর্য পরেও পড়া যাবে আর ওইটা ওই সময় পড়া যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম স্পষ্ট বলছেন একামত হয়ে গেলে আর কোন নফল নামাজ নাই তখন শুধু ফরজ নামাজ চলবে যদি সামান্য বাকি থাকে তাহলে ওটা ছেড়ে দিবে না করলে গুণ হবে যে সাবিকে বলছেন তুমি এমন না যে ব্যক্তি রাতের সারা তো এখন করে না ঠিক আছে বুঝতে পারছি ভাইয়ের কথা মানে শরীয়ত যতটুকু যেভাবে সীমাবদ্ধতা আরোপ করতে। মানে শরীয়ত পালন করবে আল্লাহর জন্য আল্লা যদি সার দেয় আল্লাহ রসুল সরসরাম যদি সাপ দেয় আমরা আরোপ করার দরকার নেই কেউ মনে করেন না এই ব্যাপারে যদি আমরা একটু শিথিল হই মানুষ হয়ে যাবে আল্লাহ রসুল যদি শিথিল হয় আমি আপনিও শিথিল বান্দারা কি করবে না করবে তাদের বিষয় আর কেউ যদি এরকম শিথিল হয় এটা তার দুর্বলতা তাই জন্য যেহেতু সুন্নত তরক করার ব্যাপারে কোনো আজাবের হুমকি আসে নাই স্বাস্থ্যের কথা আসে নাই এজন্য আমরা বলতে পারবো না যে এটা ছেড়ে দিলে গুণা হল তবে এটা ছেড়ে দেওয়া ঠিক না যেহেতু নবী সাল সালাম এটা নিয়মিত করতেন তা আল্লাহ রসুল পড়ছেন আমি ছেড়ে দিব কেন